আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাতামদুলিল্লাহ নাহমদু ওয়ানুসল্লি ওয়ানুসল আলা রসুলহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমাদের দর্শক আপনারা যে যেখান থেকে পিস টিভি বাংলার দর্শক শূন্য অনুষ্ঠানটি দেখতে শুরু করেছেন সবাইকে আন্তরিক দোয়া ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর আমরা আলোচনা করছি সুন্নাতের আলোকে আত্মশুদ্ধি বা তস্কিয়ানফস আমরা আলোচনা করছিলাম তস্কি এনফস আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর বেলায়ত নৈকট্য প্রেম আমরা অর্জন করি আর জন্য কোন কোন কর্ম করার কথা কোরআন সুন্নায় বলা হয়েছে আমরা দেখেছি কোরআনের একটা আয়াতে আল্লাহ তালা ইমান এবং তা কয়ার কথা বলেছেন অন্য আয়াতে তাকুয়ার কর্মগুলোকে ভাগ করেছেন তাকুয়া ওসিলা জিহাদ বলেছেন আমরা দেখেছি তাকুয়া আল্লাহ তাকে ভয় করা আল্লাহর অসন্তুষ্টিকে আত্মরক্ষা করা আর ওসিলা আল্লাহর নৈকট্যের জন্য এগিয়ে যাওয়া আর এ কথাই আল্লাহ রসুল সাল্লাহ আসালাম ব্যাখ্যা করেছেন সহিব ওখারি সংকলিত একটা হাদিসে কুচ্ছিতে আল্লাহ তালা বলছেন অমা ইয়ে আবদিবেন حتى أحبهه فإذا أحببته كنت السمع الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يابة الش بها ورجله التي يمشي بها ولا ان سأني لا أاطانه ولا ان بي لا أعدذ النها مر بند فرصطون البشبشي كن أبيرات نفول عبد كرتتك তখন আল্লাহ আল্লাহতালা বলছেন আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবেসে ফেলে আর আমি যখন কোনো বান্দাকে ভালোবাসি তখন আমি তাকে আমার পক্ষ থেকে রাব্বানি নির্দেশনা সংরক্ষণ দিয়ে সুরক্ষা দিয়ে থাকে আমি তার চোখে পরিণত হই যে চোখ দিয়ে এসে দেখে আমি তার কানে পরিণত হই যে কান দিয়ে এসে শোনে আমি তার হাতে পরিণত হই যে হাত দিয়ে এসে ধরে আমি তার পায়ে পরিণত হই যে পা দিয়ে সে হাঁটে সময়ত দর্শক তার অর্থ কি আমরা মন গড়া হয়ে বলবো যে আল্লাহ ওই বান্দার ভিতরে ফানা হয়ে যান রসল্লা সাল্লাহ সাল্লাম সাহাবিরা এই শিরকির কথা কখনো বলেননি সময়ত দর্শক আমরা ফরজগুলোকে অবহেলা করি নফলগুলোকে গুরুত্ব দিই অনেক সময় ফরজ বাদ রেখে নফল কর্ম দিয়ে আত্মাকে বিশুদ্ধ করার চেষ্টা করি অর্থাৎ সারা গেয়ে ময়লা আবর্জনা ভরে রেখে কিছু আতর মেখে পরিচ্ছন্ন বা সুগন্ধ দেহ অর্জনের জন্য আমরা চেষ্টা করি এটা যেমন পাগলামই ফরজ বাদ দিয়ে নফলের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনও তেমনই পাগলাম সমাজ দর্শক এখানে কয়েকটা বিষয় আমাদের বুঝতে হবে আল্লাহর বেলায়তের ব্যাপারে আমরা অনেক ভুল ধারণা পোষণ করি আমরা চিন্তা করি তা স্ক্যান অপস অন্তরের বিশুদ্ধতা আল্লাহর বেলায়েত এগুলো বোধহয় কিছু করেছে আমাদের কিছুই হয়নি দর্শক আল্লাহ যাকে ইমান আনার তৌফিক দিয়েছেন শিরিক থেকে যার অন্তরকে পবিত্র করেছেন তিনি কি আল্লাহর অলি নন অবশ্যই আল্লাহর অলি তিনি যদি না হন তাহলে যার হৃদয়ের শিখ রয়েছে তিনি কি আল্লাহর অলি হবেন শিরকে লিপ্ত ব্যক্তি সে ব্যক্তিকে আল্লাহর প্রেম হৃদয়ের বিশুদ্ধতা অর্জন করে করেনি অনেক যার ভিতরে অন্তত কিছু তাকু আছে আল্লাহর শাস্তিকে ভয় পান সলাত আদায় করেন আরাম থেকে বাঁচার চেষ্টা করেন তিনি আল্লাহর বিলায় তো অর্জন করেননি অন্তরে বিশুদ্ধতা অর্জন করেননি অবশ্যই করেছেন তাহলে প্রতিটি মুমেন প্রতিটি মুমেন যার ভিতরে ইমান রয়েছে যার ভিতরে ন্যূনতম তাক আছে তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন অন্তত আত্মাকে কিছুটা বিশুদ্ধ করেছেন এটাকে অবহেলা করার কোনো সুযোগ নেই আপনি যদি মনে করেন যে আপনি আল্লাহর কাছে চেষ্টা দিচ্ছেন তবুও আপনার অন্তর বিশুদ্ধ হয়নি। তাহলে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কাছে চেষ্টা করছেন তার চেয়েকে আপনি ভালো হননি তার চেকি আপনার হৃদয়কে বিশুদ্ধ করতে পারেননি কাজেই আমাদের ইমান এবং তা গুরুত্ব দিতে হবে এটাই তো সবচেয়ে বড়ো জিনিস যে ব্যক্তি ইমান অর্জন করতে পেরেছেন শিরিক মুক্ত তাওহিদ অর্জন করেছেন বিদাত মুক্ত রেসালাতের ইমান অর্জন করেছেন তিনি তো সবচেয়ে বড়ো তাস্কি অর্জন করেছেন পাশাপাশি যিনি আল্লাহর ফরজ ইবাদতগুলো পালন করার চেষ্টা করছেন হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করছেন তিনি তো সর্বোচ্চ তস্কিয়া অর্জন করেছেন এগুলো যদি মূল্যায়ন না করি আর এগুলোতে তাস্কিয়া আসছে বলে মনে না করি তাহলে আমরা তো তাস্কিয়া বোঝলামই না এটা আমাদের প্রথম পর্যায়ে আর এটার মাধ্যমেই প্রতিটি মুমেনই আল্লাহর বেলায়ত অর্জন করেছে প্রতিটি মুমেনকেই তো আল্লাহ ভালোবাসেন কারণ তিনি তার অন্তর থেকে সবচেয়ে বড়ো জুলুম শিখ বিদায় দিয়েছেন আল্লাহর প্রতি তৌহিদের ইমান রেসালাতের ইমান অর্জন করেছেন আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করছেন কাজেই তিনি আল্লাহর ওলি তবে বেলায়তের পার্থক্য আছে পর্যায় আছে যে যত বেশি আল্লাহর হুকুম মানবে ইমাম তাহাবি রহমতুল্লাহ আলহি আলসাল জামাতের আকিদা ব্যাখ্যা করতে যে বলেছেন আলুনা কুল্লুম আউলিয়া আত্মন সকল মোমেন মোমেনায় আল্লাহর অলি তবে বেলায়াতের মর্যাদায় পর্যায় অনেক পার্থক্য রয়েছে যে যত বেশি আল্লাহর কথা মানবে যে যত বেশি কোরআন অনুসরণ করে চলবে সে আল্লাহ আল্লাহর কাছে তত বেশি বেলায়াত মর্যাদা সম্মান লাভ করবে দর্শক পাশাপাশি নফলের গুরুত্ব রয়েছে আমি ফরজ পালন করছি এটাই যথেষ্ট নয় নফল এবাদতের মাধ্যমে আল্লাহর বেলায়াতের পূর্ণতা অর্জন করতে হবে নফসের তস্কিয়াতে পরিপূর্ণতা আনতে হবে দর্শক তাহলে প্রথম যে বিষয়টা আমাদের বুঝতে হবে সেটা হল ফরজ এবং নফলের পার্থক্য ফরজ এবং নকলের গুরুত্ব প্রকারভেদ ফরজ দুই প্রকার করণীয় বর্জনীয় করণীয় ফরজ অর্থাৎ আল্লাহতালা যে কাজ করতে নির্দেশ দিয়েছেন আর বর্জনীয় ফরজ আল্লাহতালা যে কাজ বর্জন করতে নির্দেশ দিয়েছেন যে কাজ করাকে হারাম করেছে আবার এই করণীয় বর্জনীয় বিভিন্ন পর্যায়ে রয়েছে ইমান কেন্দ্রিকরণীয় বর্জনীয় বান্দার হক কেন্দ্রিকরণীয় বর্জনীয় অন্যান্য করণীয় বর্জনীয় আমরা এই ফরজগুলো যদি সাধ্যমতো চেষ্টা না করি তাহলে পরে এগুলো বাদ দিয়ে নফলের মাধ্যমে ছোট কিছু জিকির করে অথবা কোনো অন্য কোন আবাদতের মাধ্যমে আত্মাকে বিশুদ্ধ করার আল্লাহর অলি হওয়ার চেষ্টা এটা পণ্ডশ্রম বা আত্মপ্রবঞ্চনা ছাড়া কিছুই না দর্শক আমরা ফরজগুলো যদি কোরআনের আলোকে সন্ন্যার আলোকে পর্যালোচনা করি তাহলে খুবই ভালো হয় কারণ আমরা দেখেছি আল্লাহতালা তার রসুল সাল্লাহ সাল্লামকে তাস্কিয়ার জন্যই পাঠিয়েছিলেন মানুষদের অন্তরগুলোকে পরিশুদ্ধ করে আল্লাহর অলি বানিয়ে দেওয়ার জন্য পাঠিয়েছিলেন আর এটা করেছিলেন তিনি কোরআন দিয়ে তার প্রজ্ঞা যা হাদিসের মাধ্যমে তিনি জানিয়েছিলেন সেটা দিয়ে কাজেই আমরা যদি তাস্কিয়ার কথা বলি আর তাস্কিয়া অর্জন করতে যেয়ে কোরআন এবং রসুল্লাহ সাল্লামের সন্ন্যত বাদ দিয়ে অন্য পথে চলার চেষ্টা করে তাহলে আর যাই হোক কাজ তো হবে না আর যাই হোক আমরা তো আল্লাহ তাল্লার বিলায়ত অর্জন করতে পারবো না যখন আমরা কোরআনকারিমের দিকে তাকাই যখন আমরা রসোল্লাসাল্লামের সন্ন্যত তার হেকমতের দিকে তাকাই তখন দেখতে পাই সর্বোচ্চ ফরজ ইমানের বিশুদ্ধতা সর্বোচ্চ হারাম শির্ক এবং বিদা কাজেই আমরা যদি শির্কমুক্ত ইমান এবং বিদাত মুক্ত রিসালাতের ইমান রসল্লা সাল্লাম অনুসরণ অর্জন করতে না পারি তাহলে তো আমাদের তস্কিয়ার কোনো কিছুই হলো না কারণ কোরআন এবং সন্না এটাই তো সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এই ফরজটা আমাদের অত্যন্ত গুরুত্ব দিতে হবে দর্শক এটা কিন্তু কোনো কষ্টকর ফরজ নয় আমরা অনেক সময় মনে করি আল্লাহর এই হুকুম পালন বোধহয় খুব কষ্টকর ইমানের বিশুদ্ধতা মুক্ত তাওহিদের বিশ্বাস বিদাত মুক্ত রিসালাতের বিশ্বাস আপনার অন্তরকে পরিশুদ্ধ করবে সর্বোচ্চ তাস্কিয়া দেবে কিন্তু আপনার মোটো কষ্ট হবে না দর্শক তাকোয়ার ভিতরে ফরজ ওয়াজেব এটা মূল তাকোয়ার পর্যায়ে এবং নফলগুলো ও ছিলার পর্যায়ে আর ফরজের ভিতরে সবচেয়ে বড় হল ইমান অর্জন শিরিক কুফুর বর্জন আর এটা খুবই সহজ সহজ কেন এটা তো আল্লাহর সাথে আপনার সম্পর্ক সহজ কেন আপনাকে ইমানকে বিশুদ্ধ করতে ইমানের পরিপূর্ণতা অর্জন করতে অর্থনৈতিক দায়ভার নেই শারীরিক কষ্টের কিছু নেই শুধু সচেতনতা অর্জন করা সচেতনতার মাধ্যমে ইমানটাকে গভীর করা দর্শক আর এর ভিতরেই সব পাওয়ার রয়েছে দুশ্চিন্তা মুক্ত উৎকণ্ঠামুক্ত পবিত্র জীবন দুনিয়া এবং আখের এ সব নির্ভর করে এই ইমান অর্জনের উপরেই ইমানকে বিশুদ্ধ করার উপরেই এরপরে পরে টাকুয়া এবং অশিরার বিষয় দর্শক আমাদের সমাজে আমরা যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করি তাদের কিছু আমল আমরা করি ফরজ অজেব নফল পালন করি কিন্তু দুটি বিষয়ে তাদের অস্পষ্টতা রয়েছে একটা হলো আমরা ইমানের বিষয়ে সচেতন নয় আর একটা হলো আমরা বান্দার হক জাতীয় ফরজগুলোর ব্যাপারেও সচেতন নয় দর্শক সময় হলো বিরতিতে যাওয়ার বিরতির পরে আমরা বিষয়টা আলোচনা করব ততক্ষণ আমাদের সাথে বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি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 জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান প্রতি বুধবার ও শুক্রবার রাত সাড়ে দশটায় আপ পুন সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় मर मुज अब्दुल আল্লা ইচ্ছাকে মান দিয়ে চলে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 আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম তস্কিয়ান এবং আল্লাহর বেলায়তের পর্যায়গুলো ইমান ভিতরে ফরজ ওয়াজেব এটা মূল তাকুয়ার পর্যায় এবং নফলগুলো ওসিলার পর্যায় আর ফরজের ভিতরে সবচেয়ে বড় হলো ইমান অর্জন শিরিক কুফুর বর্জন আর এটা খুবই সহজ সহজ কেন এটা তো আল্লাহর সাথে আপনার সম্পর্ক সহজ কেন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 আমরা অনেক আল্লাহর হকের ফরজ পালন করি অনেক হয়তো করি না তবে ইমানটাও আমরা বুঝি না আর বান্দার হকের ফরজগুলোতে আমরা অবহেলা করি অথচ ইমানটা বিশুদ্ধ করতে আমাদের কোনো কষ্ট নেই ইমান তাওহিদের ইমান শিরিক মুক্ত ইমান ইয়া কানা আবুদু ওয়া ইয়া কেন স্তাহিন সরাসরি আল্লাহর এবাদত করব। আল্লাহর উপর যে নির্ভরতা আল্লাহর যে ক্ষমতা এখানে আর কাউকে শরিক করব না এটা তো আমার মনের জন্য খুবই সহজ চাওয়া পাওয়া ব্যথা বেদনা নির্ভরতা একমাত্র আল্লাহর উপরে চাইবো আল্লাহর কাছে ডাকবো আল্লাহকে বিপদে ডাকবো আল্লাহকে দেন আল্লাহ বন্ধ করেন আল্লাহ বিপদ দেন আল্লাহ বিপদ কাটান আল্লাহ এই বিশুদ্ধ বিশ্বাস এবাদত আল্লাহর জন্য ডাকা আল্লাহর জন্য সাজদা আল্লাহর জন্য এই বিশুদ্ধ আবাদত এটা অর্জন করতে আমাদের কোনো কষ্ট লাগে না শুধু ইমানকে সচেতন করা দর্শক আমরা তাওহিদ এবং শির্ক নিয়ে অন্যান্য বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করেছি কাজে এটা আমরা বিস্তারিত আলোচনা করব না কিন্তু বিষয়টা খুবই সহজ শুধু সচেতনতার প্রয়োজন সমাজ দর্শক ঠিক তেমনই সচেতনতা দরকার রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি ইমানে তার রিসালাতের ইমানে আমরা যদি রিসালাতের ইমানে শির্ক করি আমরা বিদা নিপতিত হব তার সুন্নতকে ছোট অবজ্ঞা করব আর বিদাত মেনে নিয়ে রসল্লাহ সাল্লামের সুননতকে অবজ্ঞা করে আমরা তা স্কিয়া কী অর্জন কর আমার অন্তঃ রসুল্লাহ সাল্লাহ আসাল্লামের সুননতকে পছন্দ করতে পারে না অন্য কোনো মানুষ দিয়ে রসলামের সুননতকে বিচার করি অমুক ব্যক্তি করেছেন বলেছেন কাজে এটা করবো রসুল্লা সাল্লামের সুনতকে ভালোবাসব আর অমুক ব্যক্তি বা অমুক ব্যক্তি এই সুনতটাকে মানেননি এটা হাদিসে আসছে রসল আসাল্লাম করেছেন বলে আমি জানছি রসুল্লা ইসলামের সন্ন্যত বলে আমি বুঝতে পারছি কিন্তু অমুক ব্যক্তি যেহেতু করেননি বা বলেননি কাজেই ওটা করব না এই যদি আমার অন্তরের অবস্থা হয় তাহলে আমার অন্তর কীভাবে শুদ্ধ এই অন্তর নিয়ে কোন তাজ কিয়ার চেষ্টা করে কোনো লাভ হবে পাই কাজেই রসুল্লাহ সাল্লাহাম অনুসরণ অনুকরণের ক্ষেত্রে তিনিই একমাত্র মডেল এই প্রেম এই মমতা এই বিশ্বাস যদি অর্জন করতে না পারি তাহলে তো আমাদের তাজ হলো না সময় দর্শক কাজেই ইমান অর্জন ইমান বিরোধী সব কিছুকে বর্জন করা এটা আমাদের প্রথম ফরজ এই ব্যাপারে আমাদের সচেতন সশেষ্ঠ হতে হবে দ্বিতীয় বিষয় হল আল্লাহ যখন কোনো কিছু ফরজ করেন ফরজের করণীয় এবং বর্জনীয় বর্জনীয়র গুরুত্ব বেশি দেয়া হয়েছে হাদিস শরীফে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন ইদা আমার তুকুমবে সাইয়েন ফাফা আলু মিনহু নাস্তাত ওইদা নাহাই তুকুম আন সাইয়িন হাসতানিবু তোমাদের যখন কোনো কিছু করতে বলি তোমাদের সাধ্য মতো করো এখানে সাধ্যের বিষয় আছে কিন্তু যখন কিছু নিষেধ করি মোটেও করো না কারণ বর্জনটা তো সহজ তুমি করো না আর এজন্যই বর্জনীয় ফরজগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে আমরা অবশ্য অনেকে করণীয় ফরজ কিছু করি কিন্তু বর্জনীয় ফরজের ভিতরেও লিপ্ত হয়ে যায় এদিকে আমাদের সচেতন হতে হবে আবার বর্জনীয় ভিতরে বান্দার হকের অনেক হারাম রয়েছে আমরা আল্লাহর হক পালন করছি হয়তো সালাদ আদায় করছি কিন্তু স্ত্রীর হক স্বামীর হক ফরজ হক পিতা মাতার ফরজ হক ভাই বোনের ফরজ হক ক্রেতার ফরজ হক বিক্রেতার ফরজ হক শ্রমিকের ফরজ হক বিচার বিচারপ্রার্থীর ফরজ হক আমরা দিচ্ছি না দর্শক এটা দিয়ে তো তাস হলো না আপনি আত্মপ্রবঞ্চনা করলেন আপনি বেলায়েত অর্জন করতে পারেননি আপনি নফল এবাদত করেছেন ফরজ বাদ দিয়েছেন আপনি মসজিদে নফল দান করেছেন স্ত্রীর মোহর দেননি পিতামাতার মাতার ভরণ পোষণ দেননি সন্তানের ভরণ পোষণ ঠিক করে দেননি ওজনে কম দিয়েছেন আপনি নফল দান করেছেন নফল এবাদত করেছেন ফরজ এবাদত হক আদায় করেননি আপনার তাসকিয়াও হবে না বেলায়ত হবে না এদিকে আমাদের সতর্ক থাকতে হবে সম্মানিত দর্শক দর্শক ফরজ এবং নফলের বিস্তারিত বিবরণ আমাদের এলেম অর্জনের মাধ্যমে জানতে হবে তবে ফরজের পর্যায়গুলো শুধু একটু বুঝেনি ফরজের ভিতরে সর্বোচ্চ ফরজ হল ইমান বিষয়ক ফরজ বর্জন করা বিদাত বর্জন করা তাও অর্জন করা অনুসরণের দৃঢ় বিশ্বাস অর্জন করা এরপরে কোরআন এবং হাদিসের আলোকে আমরা দেখতে পাই বড় ফরজ হলো হালাল উপার্জন নির্ভর হতে সচেষ্ট হওয়া আল্লাহ কোরআন বলেছেন আমালু তৈল হে নবীগণ তোমরা পবিত্র খাদ্য খাও এবং নেক আমল করো অর্থাৎ নেক আমলের জন্য পবিত্র খাদ্য ভক্ষণ করা পূর্বকর্ম পূর্বশর্ত। পূর্ব কাজেই আমাদের এ বিষয়ে সচেষ্ট হতে হবে ইমান অর্জন খুবই সহজ হালাল উপার্জন কিছুটা কষ্ট করতে হয় কিন্তু ভাই আমরা তো উপার্জন করি একটু হালাল থাকার চেষ্টা এটা বেশি কষ্টকর নয় হয়তো সমাজে হারামের ব্যাপকতায় আমাদের কাছে কষ্টকর মনে হয় যেমন একটা শিক্ষা প্রতিষ্ঠানে কেউ লেখাপড়া করে না খেলাধুলো অন্যান্য কাজে ব্যস্ত আছে পরীক্ষার আগে নকল করব ইত্যাদি চিন্তায় আছে সেখানে একটা ভালো ছেলের জন্য পড়াশুনো করা একটু কষ্টকর লাগে যেহেতু পড়াশুনোর পরিবেশ নেই কিন্তু আসলে বিষয়টা কষ্টকর নয় নিজে যদি একটু সিদ্ধান্ত নিই যে যে যাই করুক আমাকে ভালো পড়তে হবে ভালো পরীক্ষার ফলাফল করতে হবে তাহলে প্রতিদিনই অমিত কিছু পড়া আসলে কষ্টকর নয় দর্শক কাজে উপার্জন তো আমাকে করতেই হবে অর্জন করতে পারব আর যদি হারামে ঢুকে পড়ি তাহলে সবই নষ্ট হয়ে যাবে ইসলাম যে উপার্জন হারাম করেছে সবই একটু লক্ষ্য করুন যেখানে মানুষের ক্ষতি আছে কাজেই আমি মানুষের ক্ষতি না করে হালাল পথে বৈধ উপার্জন করতে সচেষ্ট থাকব এটা হলো আমার দ্বিতীয় ফরজ তৃতীয় পর্যায়ে আমরা রাখতে পারি অন্যান্য ফরজ অর্জনীয় এবং বর্জনীয় হারাম এবং ফরজ যেটা মানুষের হকের সাথে জড়িত চতুর্থ পর্যায়ে আমরা রাখতে পারি ওই সকল ফরজগুলোকে যা আমার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে যেটাকে আমরা আল্লাহর হক বলি আল্লাহর হক অর্থ এই নয় যে যেটা আল্লাহ পাবেন আল্লাহ না হলে আল্লাহর কোনো ক্ষতি হবে আর বান্দার হক মানে এই নয় যেটা আল্লাহর সাথে কোনো সম্পর্কে নেই মানুষের পাওনা দিলে দিলাম না দিলে মানুষের কথা বিষয়টা এমন নয় আল্লাহর হক অর্থ যেটা আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমার জন্য অন্য কোনো বান্দার কোনো স্বার্থ এখানে জড়িত নেই আর বান্দার হক মানে যেটা আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন নির্দেশ আল্লাহ দিয়েছেন আমার জন্য আমার কল্যাণের জন্য যার সাথে অন্য কোনো বান্দার অধিকার জড়িত আছে আল্লাহর হক বলতে যেটা বোঝানো হয় সেটা পালন না করলে আমি একা ক্ষতিগ্রস্ত হই আল্লাহর হুকুম পালন না করার গুনাহে লিপ্ত হই আমার ক্ষতি হয় আর বান্দার হক মানে আল্লাহর হুকুম পালন না করার গুনাহে লিপ্ত হই আমি ক্ষতিগ্রস্ত হই এবং অন্য কোন বান্দার হক নষ্ট হয় অন্য কোনো বান্দা ক্ষতিগ্রস্ত হয়। এজন্য বান্দার হক জাতীয় ফরজ বান্দার হক জাতীয় হারাম এগুলোর গুরুত্ব সর্বোচ্চ কারণ এগুলোর পাপ বেশি শাস্তি বেশি দুনিয়া আক্রাতে শাস্তি এবং এগুলো আল্লাহ শুধু তার কাছে কান্না কাটা করে ফিরে আসলে ক্ষমা করেন না বান্দা সংশ্লিষ্ট বান্দার ক্ষমা চেয়ে তার কাছ থেকে মাপ নেওয়া শর্ত করে দিয়েছেন আল্লাহ তারা এরপরের ফরজগুলো হলো যেগুলো আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমার জন্য যেগুলো পালন না করলে আল্লাহর হুকুম অমান্য করার পাপ হয় আমার ক্ষতি হয় এই সব বিষয়গুলো আমাদের সচেতন হতে হবে ফরজগুলো আল্লাহর বেলায়ত অর্জন করার জন্য সর্বোচ্চ অবলম্বন সর্বোচ্চ কর্ম এর মাধ্যমেই তাস হয় দর্শক ইসলাম তো এসেছে আপনার আত্মাকে পরিশুদ্ধ করে আল্লাহর প্রিয় বানাতে জান্নাতের জন্য তৈরি করতে আর এজন্যই আল্লাহ তালা সেইগুলোকে ফরস করেছেন যেগুলো না হলে পরিশুদ্ধতা হয় না আমরা যখন চিকিৎসকের কাছে যাই উনি ব্যবস্থাপত্র দেন কিছু বিষয় লিখে দেন এগুলো খেতেই হবে বা এগুলো করতেই হবে কিছু বিষয় থাকে যে এগুলো করলে ভালো আমরা ডাক্তারের কাছে গিয়েছি দেহের বিশুদ্ধতা পরিশুদ্ধতা অর্জন করতে রোগি অর্জন করতে আর এই জন্য যেগুলো অবশ্যই করতে হবে এগুলোকেই ডাক্তার আগে লেখেন আর যেগুলো করলে কিছু লাভ হবে না করলে কোনো সমস্যা নেই এগুলোকে পরে লেখেন ঠিক তেমনইভাবে ইসলামের সকল ব্যবস্থাই তো আমাদেরকে পরিশুদ্ধ করতে আর এই জন্যই তো রসুল্লাহ সালাম এসেছেন পুরো ইসলামী শরিয়া মানুষকে বিশুদ্ধ করতে পরিশুদ্ধ করতে আত্মাকে শুদ্ধ করতে কাজেই আমরা যদি মনে করি ফরজ নয় নফলের মাধ্যমেই আত্মা বিশুদ্ধ হতে পারে তাহলে তো আল্লাহ যে পদ্ধতি দিলেন পরিশুদ্ধতার এটাকে পুরোই লঙ্ঘন করলাম আমরা পুরো আত্মাকেই কলঙ্কিত করলাম আমরা অনেক সময় ফরজ এবাদত করি যে এটা আল্লাহর হুকুম করতে হবে আর নফলটাকে অনেক গুরুত্ব দিয়ে এর মাধ্যমে আত্মা পরিশুদ্ধ হবে দর্শক বিষয়টা কখনোই এমন নয় ফরজের মাধ্যমে আত্মা পরিশুদ্ধ হবে ফরজ না হলে কোনোভাবেই হবে না এই জন্যই তো আল্লাহ বিষয়টাকে ফরজ করেছেন কাজেই ফরজের ভিতরে যে নফল আছে এগুলোর গুরুত্ব বাইরের নফলের চেয়ে অনেক বেশি এটা হলো ফরজের গুরুত্ব আর ফরজের মাধ্যমেই পরিশুদ্ধতা আসে বিশুদ্ধতা আসে বেলায়ত অর্জন হয় এরপরে নফলের বিষয় এ পর্বে আর নফলের বিষয় আমরা আলোচনা করতে পারছি না আল্লাহ তালা তৌফিক দিলে পরবর্তী পর্বে আমরা এই পরিশুদ্ধতা অর্জনের জন্য নফলের পর্যায়ে কি কর্ম কি আলোচনা শুরু করবো ইনশা আল্লাহ ওসলিল্লা মোহাম্মদ আজমাইন আসসালাম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 साढ़े पांच ट्रचार सकाल छिक बार्तात्वीपाथर चूरा इधल धर्मतत्व मान हलो ईश्वर सम्पर् আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন পালাম তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বরকে কে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হলো उपासना करें ताके सुराई क्लस दिए जाते